जख मेपे तरपुर आदाय निजेरा जन अन्े कि तक कम दे भावना বিচারের জন্য তাদের সবাইকে একদিন কবর থেকে তুলে আনা হবে তুলে আনা হবে এক কঠিন দিবসের জন্য সেদিন সমগ্র মানব সমাজ সৃষ্টিকুলের মালিকের সামনে এসে দাঁড়াবে জেনে দেখো গুণাগারদের আমল নামা রয়েছে সির জিন তুমি কি জানো সেই সির কি এটা হচ্ছে সিল করা একটি খাতা সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের জন্য চূড়ান্ত ধ্বংস অবধারিত যারা শেষ বিচারের এই দিনটিকে মিথ্যা সাব্যস্ত করেছে আসলে সব সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউই এ বিচার দিনটিকে মিথ্যা সাব্যস্ত করে না যখন তার সামনে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে বলে এগুলো হচ্ছে নিচক আগের কালের গল্পগাঁথা কখনও নয় কিন্তু এদের মনের উপর এদের কৃতকর্ম জং ধরিয়ে রেখেছে অবশ্যই এসব পাপি ব্যক্তিদের সেদিন তাদের মালিক থেকে আড়াল করে ঢাকা হবে অতঃপর তারা অবশ্যই জাহান নামের আগুনে প্রবেশ করবে তারপর তাদের বলা হবে এ হচ্ছে সেই জাহান নাম যা তোমরা মিথ্যা সাব্যস্ত করতে আল্লাহ তাল নিকটতম ফেরিস্তারাই তা তদারক করেন নিঃসন্দেহে নেক্কার লোকেরা মহা নিয়ামতে থাকবে এরা সুসজ্জিত আসনে বসে সব অবলোকন করবে এদের চেহারায় নিয়ামতের তৃপ্তি ও সজীবতা তুমি সহজেই চিনতে পারবে ছিপি আটা বোতল থেকে এদের সেদিন বিশুদ্ধতম পানীয় পান করানো হবে পাত্রজাত করার সময়ই কস্তুরির সুগন্ধ দিয়ে যার মুখ বন্ধ করে দেয়া হয়েছে এতে বিজয়ী হবার জন্য প্রতিটি প্রতিযোগী প্রতিযোগিতা করুক তাতে তসনিমের ফলগু ধারার মিশ্রণ থাকবে তাসনিম এমন এক ঝর্ণাধারা আল্লাহ নৈকট্য সেদিন এ পানীয় পান করবে অবশ্যই তারা ভীষণ অপরাধ করেছে যারা বিদ্রুপ তাদের ব্যাপারে চোখ টেপাটিপি করত সে খুশিতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবে এরা যখন তাদের দেখত তখন একে অপরকে বলত দেখো এরা হচ্ছে কতিপয় পথভ্রষ্ট ব্যক্তি এদের ইমানদারদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি চারের পর আজ ইমানদার ব্যক্তিরাই কাফেরদের ওপর নেমে আসা আজাব দেখে হাসবে উঁচু আসনে বসে তারা এসব থাকবে প্রতিটি কাফেরকে কি তার কর্ম অনুযায়ী বিনিময় দেওয়া হবে না